انما بعد ايها الاخوه الكرام اما بعد فبين نستغيث بحمد الله واصلاه وسلامه على محمد صلى الله عليه وسلم خير البريه واعزها اشهد ان لا اله الا الله وحده لا شريك محمد من جاء به من غير الله وغناه و بارا بوالده ديواني يا <تصفيق> بسم الله الرحمن الرحيم اللهم صلى الله عليه وسلم وعلى نبينا سليات السليك اللهم نفسه على نبينا وعلى نبينا سليات السليك বাবের সহজ অর্থ হল যে ব্যক্তি সূর্য দুবার আগে আসরের নামাজের এক রা কাত পাইল সে আসরের নামাজের একটা টুকরা কে করেন। सूर्य उठार आगे पड़ लोकल फजरा से फजर नाम এর দ্বারা ফসাদ এ সালাত কি লাগবে না বলতেছেন যে নামাজের শুরু যদি দুই রেখাত পড়ার পরে তিন রেখাত পড়ার পরে সূর্য উঠে গেছে সূর্য উঠে তো আর নেই সূর্য উঠে তো ফজরে সেখানে এক রেখাতেই ওকে সূর্য ঢুকছে আসলে সম্ভব আসরে চার রাখা এখানে একই বলতেছেন হার নামাজ হোক চাই আসর হোক হার নামাজের মধ্যে তার নামাজ সই হয়ে যাবে নামাজ কি হবে সই হয়ে যেটা আমি একটু আগে বললাম আশরা আদ্রাকাল আদরাকাল সালাতা এর অর্থ হলো নামাজে অর্থ হলি তার নামাজ আসল নকশাদ বলে হাদিসের দ্বারা যে মক্সাদ বুঝাইতে চায় বালেন যে এক রকাত নামাজ এরপর অত তার শেষ হয়ে গেল যদি নাকি এমন সময় মুসলমান হয় এক نماز پڑھنے مতন وقت تو چلو مثلا جب نماز کا وقت قریب ہے پھر فروزہ وقت ہو گیا ہے۔ بالغہ نفاس والی عورت پاک ہو گیا ہے۔ এমন মুহূর্তে ایک রাকাত সে পড়তে পারত। मगर এক রাকাত পড়ার পরে সে খুরুজে ওয়াক্ত হয়ে গেছে। فقط আদ্রকা সালাকা मतलब यह है कि فقط আদ্রকা উযুব সালাহ। ওয়তয়ে ওই ব্যক্তির উপর বাকি তুমি এস কাল করবা যেখানে এই দুই অক্ষর কথা কেন যখন সূর্য একটা সূর্য ডুবলে আসর অর্থ খতম হয় আর একটা সূর্য উঠলে পজের অর্থ হয় এটা এমন বিষয় যেটা হার কাশ নাক যে কোনো ব্যক্তি সে দেখে বুঝতে পারে আসরের কি বলা হয় জোহরের অর্থ চলে যাচ্ছে সূর্য উঠা ডুবাস এই জন্য এই দুই অর্থের কথা বুঝায় বিষয় বুঝে আসছে আর এর কারণ হলো এই তবে আহনাব দুই নামাজের মধ্যে একটু পার্থক্য বলে শুরু করবা তো তার পূর্বের ওয়াক্ত হলো আদায় অজুবের জন্য সভাব আদায় অজুবের জন্য সব লেহাজা যখন আসর শুরু করতো মাস ডুব ডুব শুরু শুরু করার যায় মকরুড়াই রাখতো চিলা হলো না सूर्य डुबार उठार आग मुहूर्त फजर पूरा पूरा कमे फजर मध्य ना লেহাদা মাসাল না এক মিনিট দুই মিনিট আগে সূর্য উঠার আগে ভাবে তুই আমাদের কথা হলো এই যে হাদিসটা যেটা না মুরাদ এর ধরে মুরাদ আমরা যেটা বলছি সেইটা আর ওইটা কেন আমরা নিচ্ছি না এর মধ্যে কোন ইমামের নাই যে হাদিস যে আসছে হাদিসের সে হাতের মধ্যে কোন কালাম লেহাদা ওই বিষয়টা তো ওখানে অজাহাতা নসের মধ্যে বয়ান এসে গেছে বাকি এই বিষয়টা বোঝানোর জন্যই তো এই ব্যাপারে আমি তো নজটা এই ব্যাপারে আসেনা এবার তো আর নজর জন্য তো মানে ইয়ার মধ্যে গেছে ওটা বয়ান হয়ে গেছে যে ওই টাইমের মধ্যে নামাজ পড়া যাবে না লেহাদা এটা ভিন্ন বিষয় একটা কেতাব আছে বাবাওয়াজ আমার কাছে তো বাবা দিলাদের মধ্যে এসব সবকিছু করছে ওখানে যেমন নাকি নাহি নাহির জায়গায় নফির দেওয়া হতে তা তালوزه যে তালوزه তসতত আমি তোই বসে যাই নাই অল্প একটু আমার অল্প চটপ করে আমি একটা আর একটা বিষয় আসছে इन तो है। आगे जो की है। <coughs> <सलासार> मसला <coughs> जोहर आस এবং মাঘরীবা এসা কে একসাথে পড়ার যায় বুঝো জমা বাইনা এই জোহর আসর কে একসাথে পড়া একসাথে পড়া আর করে পড়া এটাকে জমা বাইনা সালাত এবং জমা বাইনা সালাতের দুইটা স্বর একটা জমে তা জমে তকদি জমে তাকদিম জমে তকদিমের কি অর্থ জমে তকদিমের অর্থ হলো মসালা জহর এবার আসর পোড়া আর জমে তাহর এবং আসুর কে মসালান আসর একসাথে জমির তকদি অলবাত নজদিক শরায় মসলা যদি করতে চাও তাহলে থাকতে তোমাকে জহরি করব আর জমে তাকদিমের জন্য শর্ত কি জমে তাকদিমের জন্য শর্ত মাসালান জোহরের নামাজ তুমি পড়তেছো আরম্ভ শেষ হওয়া হওয়ার আগে আগে ওই জোহরের নামাজের মধ্যে দুই নম্বর কথা হাকিফি কাইল। এবং এর জন্য মতলাকান কাইল না যে যদি নাকি আর একটা হলো সফর আর মাথর এই তুই কেন জামা বইন সালাত ইমাম আহমাদ হাম্বাল আর একটা বাড়াইছে বলেন সফর এবং মর যদি অসুস্থ হয়ে যায় বলেন যে জমা জমে হাকি কি বাইনা এটা কখনো যায়জ শুধু দুই সময় হাজিদের জন্য অন্য কোন সম যেখানে হাদিসের মধ্যে জমা বাইনা সালাত তার দ্বারা মুরাদ জমে হাকি কি নয় বরং জমে হকমি কি মোরা জমে হুকমি জমে হকমিটা কে মতলব এর অর্থ হলো এই যে মাসাল জোহরের টাইম একেবারে জোহরের মধ্যেই পড়া টাইমের মধ্যেই পড়া মা জোহরের আশেরই অর্থ আর আসরে আসরের আছে জমা বাহিনীর আসছে তার দ্বারা মূলত জমে হাতিকে মূরত বুঝতেছেন কি বুঝতেছেন না দলিল আসেন বহু মজবুত नाम निर्दिष्ट निर्धारित समय যদি নাকি একটা একটা দোসর নমাজ পড়না ছোড় যদি আমরা দেখি যদিও ইমাম তিরমিজ রহমতুল সনদ রূপর কালাম করছেন মানে সনদ পর বহাস কি হুস হাদিস আর যদি সেইটা আপনার মত না সবচেয়ে বড় বিষয় হলো এটা মোতাবাতের এর নসল মোতা মোকাবিলা নেই করছে এখন আসেন বিষয়টা কি দেখেন মজার বিষয় আমরা অন্যদিক যাইতাম না অন্য কোন তিজির পড়া হাদিসটাকে জবাব দেন কি বলছেন অথবা আল্লাহ তুহ রিজা উম্মতা হু হবে তো দুইটা পড়া যেতে পারে বুঝে কি অর্থ হলো এমনি আব্বাস আল্লাহ তালা অনুমতি গিয়ে রায় যে আল্লাহ রসুল সাল এবং আসর এবং কি নাই সফর নাই আর বৃষ্টি নার দ্বারা বুঝে গেল বৃষ্টি হয় নাই এমাম সাফি আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তো উনি বলেন আপনারা জব চাম দেখাল পক্ষ থেকে কেউ কেউ এর জবাব দিচ্ছেন মরস পাওয়া যাচ্ছে পক্ষ থেকে যে ওকালতি করছে তার কথা দুই কারণে জিজ্ঞাসা করা হচ্ছে এবসুল জোহর আসর একাতে পড়েন আর একাতে পড়েন কারণটা কিন্তু রাস্তা কখনো প্রয়োজন হলে এরকম একটা সহজ একটা ব্যবস্থা আল্লাহ রসুল করলেন যদি নাকি মরজের কারণে হইতো এমনা আব্বাস বলতেন যে ওখানে মরজের কারণে সব অসুস্থ হয়ে যাবে আকলি তোর সালা সাহ তারা যে বলতেছেন যে অজরের কারণে জামা বাইনা সালাত সেই কোন জমেলা করলে জমে দেখবা তো জমে সুরিয়ার জমে ফেয়ালি একই জিনিস বুঝে এই তাহলে বুঝে গেল যে হাদিসে আপনারা সব জায়গায় কারণ কখনো নামাজ সারা নামাজ পড়েন মা সালাম আল্লাহা ই এই মারাত জায়গায় বলছেন ওই যে আরিম সালামের সারা জীবনের আমল দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল করতেছেন জমে সৌরিকর্তমে হাতিম করতেছেন এবং এর একটা প্রমাণ তুমি কয়দিন আগে আমি তোমাদের এটা একটা করি না কদিন আগেও তোমাদের একবার বলছি সেটা হলো এই যে যদি নাকি জমে হাকি কি মুরাদ হবে শুধু আর আসর আর মধ্যে কেন অন্য কেন জোহরি জমা বাইন কোন কারণ নাই আপনারাও কায়ল না বুঝলেন ঠিক এইরকম বাইনাল আশ্রী ও বাইনাল মাঘরিবি জমা বাইনাত আপনারাও না कारण मूल कारण एकम्रेट कारण हलोईरी জমেশ্বরের সম্ভব না কেন ফজর এবং জোহরের মধ্যে বিশাল লম্বা মোহামাল যদি নাকি জমা করো সলাত আসর মকরু অন করো তাহলে তো আসবে কয়েকদিন মধ্যে আবদুল্লাহ উনি জমাবাইনাত সংবাদ পেলেন ওনার স্ত্রী একজন অসুস্থ দ্রুত উনি আসতেছেন তো নামলেন এরপর কিছুক্ষণ এসার জন্য বিলম্ব করলেন কে হাজার এবং রে মধ্যে যে কেন করলেন জিজ্ঞাস করলেন বলেন কারণ হলো এই জাতকেরা মাগরিবটা একবার ক্লিয়ার ভাবে মাগরিবের রক্ত এই সব মাগরিব শেষ হয়ে গেছে এটা সাফ হয়ে যায় এই দিন অল্প একটু দেরি করলেন দেরি করে তারপরে এ সবটাই মেয়ের আসতো যেখানে জমা বাহিনীর তারা জমে হাতে কি মুরাদার জমে قال ابو الحسن سعد بن الله بن عبد الله بن عبد الله بن عبد الله بن عبد الله بن عبد الله بن عبد الله بن عبد الله ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামা বাইনা সালাত এবং যখন فقد اتابا من ابواب القضايا হাদিসে সনদর উপরে হানাসিব নিক্র মারু জাওফির বয়েলা হাদিসটাকে কথা বলছি قال ابن عيسى وحنشف هذا هو ابوال ابوال وهو حنشف بن قيس اور اکثر صواب وہ ہے یعنی منتقبیین کے درمیان دو نمازیں پڑھی رہیں۔ کبھی یہ قول احمد و اسحاب کو قال বিষয় হাদিস রহমতুল হলো যে দ্বিতীয় হিজরিতে দ্বিতীয় হিজড়ি থেকে আজানের নস কবলাল হিজরাতের তায় আসছে মানে অন্দাতুল কারিওয়ালা আল্লাহ আইনি রহমতুল্লাহ উনি সাবিত করছেন যে আসলে দ্বিতীয় প্রথম শুরু হয় এবং আল্লাহ নৌদিয়া মানায় আজান অথচ করলেন বুঝে গেল হিজরাতের কাছাকাছি সময় অল্প দিনের মধ্যেই আজান কি হয় আরম্ভ আজানের ঘটনাটা কি সাহাবায় সবাই চাইতেন যে আল্লাহ রসুল সালামের সাথে নামাজ পড়ি আস্তে আস্তে দিনে দিনে পাইছে জামাতের সাথে নামাজ পড়ার জামাতের ফজিলত জানার পরে জামাতের সাথে নামাজ পড়ার তাদের বিষয়ন তাদের আগ্রহ এখন একাত্রিত কিভাবে হবেন কিভাবে একাত্রিত হবেন কেউ আগে এসে যায় কেউ পরে আসে জামাত হয়ে যায় মুশকিল যখন নাকি নামাজের সময় হবে তো আগুন জানাইলে আগুন দেখে সবাই বুঝবে যে নামাজের সময় জামাতের সময় হয়ে গেছে তো সবাই চলে আসবে আর আমরা তখন জামাতে নামাজ পড়ম একসাথে ইস্তেমা হবে ভেটো আসলো ভেটো আসলো কয়েক যাবে একটা তো আগুন দেখা যাবে। আবার আগুন তো এক জাতি আছে তার আগুন পূজা করে তাদের সাথে কতটুকু মোশাবা কেউ পরামর্শ দিলো পতাকা টানানো হোক কি টানানো হোক পতাকা পতাকার উপরে ভেটো আসলো যে পতাকা এরকম বড় চুঙ্গার মতন একটা আমাদের অনেক দূর পর্যন্ত এরকম একটা আমাদের চরমনের একটা চুঙ্গা আছে না চরমনে এলাকায় অনেকটা ঐক্য আমি নিষেধ করতেছি সেখানে কে বলল যে নাকুস বাজানো হোক বেলের মতন কাঠের সাথে কাঠ দিয়া খাট খাট খাট খাট টান টান আওয়াজ হলো তো এটা ইস্কাল হয়ে গেল এরপর কারণ দেখা গেল একটা এটা আমাদের চিন্তার বিষয় আছে এখান থেকে যে একটা প্রয়োজনে পরামর্শ হচ্ছে প্রয়োজনটা দিনই প্রয়োজন তাকা দাটা দিনই তাকা দা মানে সবাই নজর আছে যে তাসাবল ইয়ে হো তাসাবুল হনু তাসাবিল মজুস তাসাবল না সারা সেখানে সে বলবে বলতে বলতে সে যে বলবে আর তার সাথে লোক বাহির হওয়া শুরু হবে এই সে মোহার শেষ আসবে তো লোক মসজিদ ভরে যাবে আল্লাহ মানলেন এখানে রেখেছে যে এলান করো তারা আজাদ এই আসালাতামে মূরাইতে আসবে তো নবিয়া করিম সাল্লাম এই পরামর্শটা পছন্দ করলেন এর মধ্যে হইলো কি এর মধ্যে হইলো কি আবদুল্লাহ করতে একটা সুন্দর একটা মোটামুটি চলন একটা বিষয় হচ্ছে কিন্তু একবার জামে মানে কিছু তো দেখতেছেন স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ জায়দেব আব্দুর যে একজন লোক বললেন করমই আমরা একটা সমস্যা আছি নামাজের টাইমে জামাতের টাইমে তো হইতে পারি না কষ্ট হয় কেউ আসে আগে কেউ আসে পরে তো এটা দিয়ে একটা ফুক টুক তো আমি তোমাদের একটা কাজের জিনিস শিখাই আপনি আব্দুল রব্বিহিকে আজানের পুরা কালিমা হানাফিরা যেমন আজান দেয় কথাটাও বলে দিচ্ছি হানাফিরা যেমন আজাম দেয় ঠিক তেই রকম আবদুল্লাহনে জায়তে আব্দুল রব্বিহি সব মিলালে দেখা যায় যে আব্দুল্লাহ জায়দির স্বপ্নের মধ্যে শুধু আজান শিখানো হয় নাই সাথে সাথে কি শিখানো হয়েছে একামতো শিখানো হয়েছে রাত্র চলে এখনো তখন বলছি যে মসজিদ নবী তো অনেক আগেই ফজরে অনেক আগেই ভরে যেত আল্লাহ রসুলের কাছে বলল কি স্বপ্ন দেখছো বললেন আল্লাহ রসুল বললেন এটা একটা দুইটা বিষয় আমাদের খেয়াল করতে একটা বিষয় হলো ঠিক লগালগ বললেন চিন্তা না করে একবারে ঠিক কিভাবে বললেন এক মিনানের সাথে সাথে এর কারণ হলো আল্লাহ রসুল যখন লাইলাতুল মে সে আওয়াজ আজান যে নামাজের জন্য দিতে হবে এটা আল্লাহ রসুলকে দেওয়া হবে যখন আব্দুল্লাহি উনি যখন কেলেমায় আজান শুনলেন আল্লাহ রসুলের ফরান দেশের সফিরা বলে হুদুর স্বপ্ন দেখছে আর স্বপ্ন হলো দলিল এই দলিল তো নবী ছাড়া স্বপ্ন দেখে সেটার আজান আসছে করতে সাহাবার স্বপ্ন থেকে আসছে কেন না আল্লা কারণে না করতেন সুন্নত হইত কখনো না তো বুঝে গেল কোন সাহাবা কেন কোন অলিক কেন কোন সাহাবার স্বপ্নের দ্বারাও কোন শরিয়তের কোন হুকুম হয় না তবে নবীর কি লাগে تقریর বা تصدیق এর আর বাকি এই jihad শুরু হইলো তো শুরু হইলোই আলহামদুলিল্লাহ চলছে আর চলবে সারা পৃথিবীতে সব সময় ইথরে আওয়াজ আসছে 1 সেকেন্ডের জন্য আল্লাহু আকবার পৃথিবীর কোনোখানে আল্লাহু আকবার বন্ধ নেই এক জায়গায় সূর্য উঠছে ফজরের জন্য বল দছে সবে সাদের হইছে আল্লাহব আসি আল্লাহবর আল্লাহব আল্লাহবর সারা সময় আর সাধু আন্না মুহাম্মদ রসুল চব্বিশ ঘন্টায় আসছেন এই জন্যই আল্লাহ বলতেছেন একবারে বলছ কর্ম এর উপরে এই আওয়াজের উৎসব আর কোন আওয়াজ থাকবে না সবসময় একই আওয়াজ আসবে যে মনে রাখেন তাহলে এখানে একটু বিষয় আছে যখন নাকি আব্দুল্লাহ আব্দুলা পরে যখন নাকি আবদুল্লাহ আবিনের কাছে স্বপ্ন বলেন অমর তো মনের মনে কলিজার মধ্যে রক্ত রেখে গেছে আমি দেখছিলাম আমার না যখন নাকি হয়ে গেল সবের সাদে আল্লা রসুল আব্দুল্লা জায়দ এমন আব্দুর রে বললেন আবদুল্লাহ তুমি একটা কাজ করো বিলালকে ডাকো आवाज बिलाल। सुंदर আর বিলালের আওয়াজ বলন্দ বুঝে গেল মজার মধ্যে বিলাল আওয়াজ সুন্দর ছিল না কিন্তু আরো সে উঠে গেছে আল্লাহ রসুল নিজে তো বিলালের আওয়াজ সুন্দর আর হেরা বিলালের আওয়াজ সুন্দর বিলালের আওয়াজ সুন্দর ছিল তো এই তখন আর চাদ গায়ে দেবেন কেন চাদুর টামতে টানতে দৌড়ে আসতেন ইহা রসুল আল্লাহ আমিও সফল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আদায় করলেন জি قالوا يا محمد يا محمد ان الحمد لله رويا حقا تكون مع عمل صوتا منك قال قالا له ما غير لك ولي انادي رجلا قد قال ان سمعوا صوت من جاء عبد الله الرسول صلى هو اذا يقول يا رسول الله الذي الذي راسل بالحق لقد رايت من صلى وقال فقال رسول الله صلى الله قال عن نوما قال ابو اياس حديث سبن الله هذا هذا الحديث ابن وهب محمد بن اسافه تم هذا الحديث وقال ذكر فيه قصه الاذان مسنا مسنا والاقامه وهذا نموذجا فالحمد لله وكرمه امام جابر بن يحيى قال امام جابر قال انا رسول الله صلى الله عليه وسلم هذا الحديث اي حديث ترى انه حديث عبد الله بن زید ابن عبد ربیح تک ثابت نہیں جی تو عبد الله بن زید ابن عاصم مزنی وہ احادیث علیه ارک جن عبد الله قال اي بن زيدون قال اخبرنا الناجح بن عمر عبد الله بن قال كان المسلمون حين قدموا مدينه একটা টাইমে জমা হয়ে যেত নামাজ শুরু হতো কিন্তু কোন এর জন্য কোন একত্রিত করার কোন বিষয় ছিল না জি قال سناده بها حديث ইউনাদিবিটা কিন্তু আজান না এখানে একটা বিষয় আসছে আজানের মধ্যে শব্দ এর দ্বারা মুরাদ হলো আল্লাহ ইসান্তালেমা এই চেন কেলে না আসতে পড়া এরপর চিল্লাই আবার জোরে জোরে পড়া এটা কি বলা হয় এই হলো তার যে দ্বারা মুরদ আজানের মধ্যে আসছে এখানে একটা সহজ কথা বুঝো হাজরত আজানের মধ্যে কোনো আব্দুল্লাহ আব্দুল স্বপ্নের যে মত আবু মাহুর আল্লাহ তার আজানের মধ্যে আছে আবু মাহুর আজানের যে তারা আজান সেটার এই হাদিসের কারণে আমরা বলি তার জিফিল যে আজানের মধ্যে তার যে আমরা বলি আবু ঘটনা হলো এই হজরত নবী করিম সালাম অষ্টম হিজরত মক্কা বিজয় করলেন এক জায়গায় নামাজের টাইম এর আগে তো মক্কা তো বিজয় হয়ে আসার কিন্তু সব তো এখনো মুসলমান হয় নাই কেউ হয়েছে ন মুসলিম কেউ হয় নাই যারা হয়েছে তাদের দেলে এখন ইতমিনের সাথে নিয়ম আছে কোন এলাকায় নতুন কিছু শুনলে যুবকরা সেটাকে নকল তো যখন নাকি বিশেষ করে আল্লাহ রসুলের সামনে আজান দেওয়া হলো তো আবু মাহুরা তখনো মুসলমান হয় না এক বন্ধুদেরকে নিয়ে তারা আজ নকল করতেছে ধৈরনা হলো বেশ কয়েকটা নজান যুবক তখন তাদেরকে বলল যে তোমরা এই নকল করছো করছি জোরে জোরে কি করছে সবাই হবে করেছিলাম আল্লাহ মক্কা সময় কোনো এমন কোন ফ্যাস করেন যার যাতে কারোর অন্তরে দাগ কাটতে পারে বড় খালি সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা সাধারণ বলছিলাম ওসমান বিন আবিহার ঘটনা চাবির ঘটনা বলছিলাম তো বলছিলাম প্রতিশোধ নেই চাবি আসে ওসমানকে দিয়ে দিচ্ছে না সব করে তাকে দিছে আবু মাহাজুরাকে আবু মাহাজুরা কি বলছে যে কথার মধ্যে এরপর আল্লাহ বললেন যে আর কেন বুঝতেছো কারণ এর কালেমা ওরা তো আরবি আবু মাহাজুরা তো বাঙ্গালি না সে তো বুঝে এর অর্থটা কি এখন তার হয় না উপায় নেই আবু মাহুর আল্লাহ ইলাহা শুধু তাই নয় আবু মাহুরার পরবর্তী কথা তারা বোঝা গেল যে আল্লাহ রসুল যে দ্বিতীয়বার যে হুকুম করলেন তখনই তার অন্তর চেঞ্জ হয়ে তার এর আগে নিজে মা দিলেন বুকে হাত দিলেন বুকে হাত দেওয়ার পরে যখন হাত বুলাই দিলেন এরপর কিছু টাকা পয়সা দিলেন এমন কামেল হয়ে গেল আল্লাহ রসুল খুশি হয়ে তাকে বললেন হারামের মহ্জিন এই হারামের মজ্জিন হয়ে গেল বুঝে আসছে একবার শেষ জীবন পর্যন্ত হারাম চলে গেল আর এটা কি বলা হয় কি ইত্যাদি আর আল্লাহ রসুল সাল্লাম এটাকে এনকার করে যায় এর দ্বারা কি হলো ক্যালামের মধ্যে আইন আমাদের এবং ইমাম ইমাম আহমদের হাম্বার নিকার ক্যালমায় আজান পনেরোটা আজান কয়টা পনেরো আর ইমাম আর ইমাম মালিকের নিকট উন্নিষ্ঠা হওয়ার কথা কিন্তু ইমাম মালিক শুরুতে যে তেগবির আল্লাহ একবার চারবারের জায়গায় দুই বাইরের কয়বারের কায় তাহলে উনিশের থেকে দুইটা কম হয় তো কে ইমাম মালিক সতেরোটা হলো আজান قضى دعوا সামনে বসাইলেন এবং আজানের কালামা ইলকা করলেন পড়াইলেন জি فان كان اذان حدثن خرتم قال الله مستاذنا قال بشرم بشرم فقد رواه اهيل عليه خاصه عبد الحديثي قال انا في المحل من وحي الزمن انا عندي محصول عندنا النبي صلى الله عليه وسلم আজান 17টা আমাদের নিকট এই এবारात দ্বিতীয় অংশে আমাদের দলিল হবে అన్న আসছে জি قال ابو عين থেকে যে আহনাফের এবং সবাই হানাফি এই ব্যাপারে সবাই হানাফি হয়ে গেছে মা রেপার চলক নেই আপনাদের এরাও জন্য চলো হবে